দ্বাদশায় জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর জয় হোক প্রভুর যত কনুচ হেন মতে নবদ্ীপে শ্রীগৌর সুন্দর পুস্তক একরা করে করেন যত অধ্যাপক প্রভু চালেন সভারে। প্রবো দিতে শক্তিকোণ জন নাহি ধরে ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান ভট্টাচার্য প্রতীয় নাহিক তৃণজ্ঞান সানু ভবানন্দে করে নগর ভ্রমণ সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ দুই বিপথে মুকুন্দের সঙ্গে দর্শন হস্তে ধরি প্রভুতানে বলে বচন। আমারে দেখিয়া তুমি কি কার্যে পলাও আজি আমা বিনা দেখি যাও মনে ভাবে মুকুন্দ আজি জিনীমু কেমনে ইহানো অভ্যাস হবে মাত্র ব্যাকরণে ঠেকাইমু আজি জিজ্ঞাসি অলংকার মোর শে যেন গর্ব না করেন আর লাগিলেন জিজ্ঞাসা মুকুন্দের প্রভূষণে প্রভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বা মুকুন্দ বলে ব্যাকরণ শিশু শাস্ত্র বালকে সেইহার বিচার করে মাত্র অলংকার বিচার করিব তোমাশনে প্রভু কহে বুঝ তোর জীবালয় মনে বিষম বিষম যত পবিত প্রচার পড়িয়া মুকুন্দ জিজ্ঞাসায়ে অলংকার সর্বশক্তিময় গৌর চন্দ্র অবতার খণ্ড খণ্ড করি দোষে সব অলংকার মুকুন্দ স্থাপিত না রে প্রভুর হাসিয়া হাসিয়া প্রভু বলে নবচন আজি ঘরে গিয়া ভালো মতে পুঁথি চাহ কালি বুঝিওয়াং ঝাট আসিবারে চাহ চলিলাম মুকুন্দ লই চরণের ধুলি মনে মনে চিন্তায় মুকুন্দ কুতুহলি মনুষ্যের মত পাণ্ডিত্য আছে কোথাও না যথা এম তো কৃষ্ণ ভক্ত হয় যাবে তিলে কীহান সঙ্গ না ছাড়িয়ে তবে এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর হাসি দুই হাতে প্রভু রাখিলা ধরিয়া ন্যায় পড়ো তুমি আমা যাও প্রবোধিয়া জিজ্ঞাসাধর বলচন প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ শাস্ত্র অর্থ যেন গদাধর ব্যানিলা প্রভু বলে ব্যাখ্যা করিতে না জানিলা गदाधर बोले आतंतिक दुख नाश इहारे शास् कहे मुक्ति प्रकाश नाना रूपे दोशे प्रभु सरस्वतीपति हेन नहीं स्थिति हेन जन नही कभू शने वो गदाधर भावे आजी वर्ती पल प्रभु गदाधर आजी जाह घर কালি বুঝি বাং তুমি আসি হো সত্তর নমস্করি গদাধর চলিলেন ঘরে ঠাকুর ভ্রমেন সর্ব নগরে নগরে পরম পণ্ডিত জ্ঞান হইল সবার সবেই করেন দেখি সম্ভ্রম অপার বিকালে ঠাকুর সর্ব পড়ুয়ার সঙ্গে গঙ্গা তীরে আসিয়া বৈশেন মহারঙ্গে সিন্ধুসুতা সেবিত প্রভুর কলেবর ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর চতুর্দিকে বেড়িয়া বৈশেন শিষ্যগণ মধ্যে শাস্ত্র বা খানেন শিশী বৈষ্ণব সকলে তবে সন্ধ্যাকাল হইলে আশিয়া বৈসেন গঙ্গা তীরেকুত হলে দূরে থাকি প্রভুরৌ ব্যাখ্যান সবে শুনে হরিষে বিষাদ সবে ভাবে মনে মনে কিহ বলে হেন রূপ হেন বিদ্যাচার না ভজিলে কৃষ্ণ নহে কিছু উপকার সবেই বলেন ভাই ওহানে দেখিয়া ফাঁকি গাসার ভয়ে যাই পলাইয়া কিহ বলে দেখা হইলে না দেন এড়িয়া মহাদানি প্রায় যেন রাখে নধরিয়া। কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানসী কোন মহাপুরুষ বা হয় হেনবাসী নিরন্তর যদি ফাঁকি সন্তোষ বড় পাও ইহা দেখি মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি নাই কৃষ্ণ না ভজন সবে এই দুঃখ পায় অন্য অন্য সবেই স্বাধীন প্রতি। সবে বল ইহান হো কৃষ্ণের দণ্ডবধ হই সবে পড়িলা গঙ্গারে সর্বভাগবত মিলি আশীর্বাদ করে হেন কর কৃষ্ণ জগন্নাথের নন্দন তোর রসে মত্ত হো ছাড়ি অন্য মন নির প্রেমভাবে ভোজ গো তোমারে হেন সঙ্গ কৃষ্ণ দেহ আমা সব আকারে অন্তর প্রভু চিত্ত জানেন সবার আদি দেখিলেই করে নমস্কার ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয় ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয় কেহ কেহ সাক্ষাতেও প্রভু দেখি বলে কি কার্যে গাঁও কাল তুমি বিদ্যা ভোলে হো বলে হারো দেখো নিমাই পণ্ডিত বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভরিত পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যায় কি করে হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তিসার তুমি সব যার করো শুভানুসন্ধান মোর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান কত দিন পড়াইয়া মোর চিত্তে আছে চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবেরও কাছে এত বলি হাসে প্রভু সেবকেরো শে প্রভুরমায় কেহ প্রভুরে নাচিনে এই মতো ঠাকুর সবার চিত্ত হরে হেন নাহি যে জানে অপেক্ষা নাহি করে এই খানে প্রভু বৈশে গঙ্গা তীরে কখনো ভ্রমেন প্রতি নগরে নগরে প্রভু দেখিলেই মাত্র নগরিয়াগণ, পরম আদর করি বন্দেন চরণ নারীগণ দেখি বলে এই তো মদন স্ত্রীলোকে পাউক জন্মে জন্মে হেন ধন দেখ এ বৃহস্পতির সমান বৃদ্ধ আদি পাদপদে কর এ প্রণাম যোগীগণে দেখে যেন সুদ্ধ কালে বর দুষ্টগণে দেখে যেন মহাভয়ঙ্কর দিবসে কো যারে প্রভু করে ন সন্তোষ প্রায় হয় যেন পরে প্রেম ফাঁস বিদ্য যত প্রভু করে অহংকার শুনে নথাপি প্রীতি প্রভুরে সবার জবনীয় প্রভু দেখি করে বরপ্রীত সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত পড়ায় বৈকুণ্ঠনাথ নবদ্বীপপুরে মুকুন্দ সঞ্জয় ভাগ্যবের দ্বারে পক্ষ প্রতিপক্ষ সূত্র স্থাপন বাখানে অশেষ রূপে শেষ চন্দন গোষ্ঠী সহ মুকুন্দ সঞ্জয় ভাগ্যবান ভাষয়ে আনন্দে মর্ম না তান বিদ্যা জয় করিয়া ঠাকুর যায় ঘরে বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে একদিন বায়ু দেহ মান্দ করিচল। প্রকাশেন প্রেমভক্তি বিকার ও সকল আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে গড়াগড়ি যায় হাসে ঘর ভাঙ্গি ফেলে হংকার গর্জন করে মালসাটপুরে সম্মুখে দেখারে মারে ক্ষণে খনে সর্ব অঙ্গ স্তম্ভাকৃতি হয় হ্যানমূর্ছা হয় লোকে দেখি পায় ভয় নীলেন বন্ধুগণ বায়ুর বিকার সবে করে প্রতিকার বুদ্ধিমন্ত খানার মুকুন্দ সঞ্জয় গোষ্ঠী সহ আইলেন প্রভুর আলয় বিষ্ণু তৈল নারায়ণ তৈল দেনশিরে সবে করে প্রতিকার যার জেন সুরে আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে সে কামনে সুস্থ হইবেক প্রতিকারে সর্ব অঙ্গে কম্প প্রভু করে পায় সর্বজন, প্রভু বলে মুই সর্বলোকের ঐশ্বর মুই বিশ্বধর মর নাম বিশ্বম্বর মুই সেই মোরে তো না চিনে কোন জনে এত বলি লড় দেয় ধরে সর্বজনী আপনা প্রকাশ প্রভু করে বায়ু ছলে পিনা বুঝে কেহ তান মায়া বলে কেহ বলে হইল দানব অধিষ্ঠান কেহ বলে এন বুঝি ডাকিনি কেহ বলে সদাই করেন বাক্য ব্যয় অতএব হইল বায়ু জানি এই মতো সর্বজনে করেন অবিচার বিষ্ণু মায়া মহে তত্ত্ব না জানি আহবিধ পাক তৈল সবে দেন শিরে তৈল দ্রোণে থুই তৈল দেন খলে বরে তৈল দ্রোণে ভাসে প্রভু হাসে খল খল সত্য যেন মহাবায়ু করিয়াছে বল এই মতো আপন ইচ্ছায় লীলা করি স্বাভাবিক হইলা প্রভু বায়ু পরিহরি সর্বগানে উঠিল আনন্দ হরিধ্বনি বাকারে বস্ত্র দেয় হেন না হি জানি সর্বলোকে শুনি হইলা হরষিত সবে বলে জিউ জিউ এ হেন পণ্ডিত এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায় কেতানে জানিতে পারে যদি না জানায় প্রভুরে দেখিয়া সর্ববৈষ্ণবের গণ সভে বলে ভরণ বাপ অনিত্য শরীর কি শিখাই হাধীর আসিয়া প্রভু সবারে করিয়া নমস্কার পড়াইতে চলে শিষ্য সংহতি অপার মুকুন্দ সঞ্জয় পুণ্য বন্তের মন্দিরে প্রভু চণ্ডী মণ্ডপ ভিতরে পরম সুগন্ধি পাক তৈল প্রভু শিরে কোন পুণ্যবন্ত দেয় প্রভু ব্যাখ্যা করে চতুর্দিকে শোভে পুণ্য বন্ত শিষ্যগণ মাঝে প্রভু ব্যাখ্যা করে জগত জীবন সে সুভার মহিমা তো কহিতে না পারি উপমাদিবাং কি বা না দেখি বিচারি বুঝি যেন সনকাদি শিষ্যগণে নারায়ণে বেড়ি বৈষে বদরিকা আশ্রমে তা সবারে লইয়া যেন প্রভু সে পড়ায় কেন বুঝি সেই লীলা করে গৌরায় সেই বদরিকা আশ্রম বাসী নারায়ণ নিশ্চয় জানি হয় সচির নন্দন অতএব শিষ্য সঙ্গে সেই লীলা করে বিদ্যারসে বৈকুণ্ঠে নায়ক বিহরে হরাইয়া প্রভু দুই প্রহর হইলে তবে শিষ্য গানে লইয়া গঙ্গা স্নানে চলে গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ গৃহে আশি করে প্রভু শ্রী বিষ্ণু পূজন তুলসী জল দিয়া প্রদক্ষিণ করি ভোজনে বসিলা গিয়া বলি হরি হরি লক্ষ্মী দেন অন্ন খান বৈকুণ্ঠের প্রতি নয় ভরিয়া দেখে আই পুণবতী ভোজন অন্তরে করি চর্বন শয়ন করেন লক্ষ্মী সেদন চরণ কতক্ষণ যোগনিদ্রা প্রতিদৃষ্টি দিয়া পুনঃপ্রভু চলিলেন পুস্তক লইয়া নগরে আসিয়া করে বিবিধ বিলাস সবার সহিত করে হাসিয়া সম্ভাষ, যদ্যপি প্রভুর কেহ তত্ত্ব নাই জানে তথাপি সাধস করে দেখি সর্বজন নগরে ভ্রমণ করে শিশী নন্দন দেবেরও দুর্লভ বস্তু দেখে সর্বজন উঠিলেন প্রভু তন্তুবায়ের দোয়ারে দেখিয়া সম্ভ্রমে তন্তু নমস্করে ভালোবস্ত্র আন প্রভু বল এ বচন তন্তুবায় বস্ত্র প্রভু বলে এ বস্ত্রের কি মূল্য লইবা তন্তুবায় বলে তুমি আপনে যে দিবা মূল্য করি বলে প্রভু এবে করি নাই তাঁতি বলে দশে পক্ষে দিও যে গোসাই বস্ত্র লইয়া পর তুমি পরমসন্তোষে পাড়ি মোরে দিও সমাবেশে তন্তুবাই প্রতি প্রভু শুভদৃষ্টি করি উঠিলেন গিয়া প্রভু গলার বসিলেন মহাপ্রভু গোপের দোয়ারে ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাসও করে প্রভু বলে আরে বেটা দধিদুগ্ধান আজি তোর ঘরের লইমু মহাদান গোপবৃন্দ দেখে যেন সাক্ষাত মদন সম্ভ্রমে দিলে নানি উত্তম আসন প্রভুর সঙ্গে গোপগণ করে পরিহাস মামা মামা বলি সবে করেন ন্ভাস কিহো বলে চলো মামা ভাত খাই গিয়া কোন গোপ কান্ধে করি যায় ঘরে লইয়া কিহো বলে যত ভাত ঘরের আমার পূর্বে যে খাইলা মনে নাহি ক তোমার সরস্বতী সত্য কহে গোপ নাহি জানে হাসে মহাপ্রভু গোপ গনের বচনে দুগ্ধভৃত দধি সর সুন্দর নবনী সন্তোষে প্রভুরে সব গোপ দেয়ানি গোয়ালা কুলের প্রভু প্রসন্ন হইয়া গন্ধবণিকের ঘরে উঠিলেন গিয়াম সম্ভ্রমে বণিক করে চরণে প্রণাম প্রভু বলে আরে ভাই ভালো গন্ধ আন দিব্য গন্ধ বণিক আনিল কি মূল্য লইবা বলে শেষচী নন্দন বনিক বল তুমি জানো মহাশয় তোমার স্থানে মূল্য কি নিতে যুক্ত হয় আজি গন্ধ পরিঘরে যাহত ঠাকুর কালি যদি গায়ে গন্ধ থাক প্রচুর ধুইলেও যদি গায়ে গন্ধ নাহি ছাড়ে তবে করি দিও মোরে যেই চিত্তে পড়ে এত বলি আপনে প্রভুর সর্ব গন্ধ দেয় বনিক না জানি কোন রঙ্গে সর্বভূত হৃদয়ে আকর্ষে সর্বমন সেরূপ দেখি আমগ্ধ নহে জন। বণিকের অনুগ্রহ করি বিশ্বম্বর উঠিলেন গিয়া প্রভু মালাকার ঘর পরম অদ্ভুত রূপ দেখি মালাকার আদরে আসন দিয়া করে নমস্কার প্রভু গলে ভালো মালা দেহ মালাকার পরিপাতি লগে কিছু নাহি ক আমার সিদ্ধ পুরুষের প্রায় দেখি মালাকার মালি বলে কিছু দায় নাহি ক তোমার এত বলি মালা দিল প্রভুর সঙ্গে আসে মহাপ্রভু সর্বপরুয়ার ও সঙ্গে মালাকাল প্রতিপ্রভু শুভদৃষ্টি করি উঠিলা তাম্বুলি ঘরে গৌরাঙ্গ তাম্বলি দেখয়ে রূপ মদনমোহন চরণের ধুলি লই দিলেন আসন তাম্বুলি বলে বড় ভাগ্য সে আমার কোন ভাগ্যে আইলা আমা ছাড়ের দোয়ার এত বলি আপন এই পরম সন্তোষে দিলেন তাম্বুল আনি প্রভু দেখি হাসে প্রভু বলে করিবি না কেন গুয়া দিলা তাম্বুলি বলে চিত্তে হেনই লইলা হাসে প্রভু তাম্বুলির শুনিয়া বচন পরম সন্তোষে করে তাম্বুল ও দিব্যপর্ণ কর্পুরাদি যত অনুকূল শ্রদ্ধা করি দিল তার নাহি নীল তালিরে অনুগ্রহ করি গৌর রায় হাসিয়া হাসিয়া নগরে বেড়ায় মধুপুরী প্রায় যেন নবদ্বীপ পুরী এক জাতি লক্ষ লক্ষ কহিতে না পারি পুরো বিহার লাগি পূর্বেঈ বিধাতা সকল সম্পূর্ণ করি থইলে নতথা পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ সেই লীলা করে বে শচির নন্দন তবে গৌর গেলা শঙ্খ বণিকের ঘরে দেখি শঙ্খ বণিক সম্ভ্রমে নমস্করে প্রভু বলে দিব্য শঙ্খ আনো দেখি ভাই কেমন এবার করি শঙ্খ নাই দিব্য সাঁখারি আনিয়া সেইখানে প্রভুর শ্রীহস্তে দিয়া করিল প্রণামে শঙ্খ লই ঘরে তুমি চলহ গোসাইছে করি দিও না দিল দায় নাই তুষ্ট হইয়া প্রভু শঙ্খ বচনে চলিলেন হাসি দৃষ্টি করিতানে এই মতো নবদ্বীপে যত নগরিয়া সবার মন্দিরে ভূমিয়া সেই ভাগ্যে অদ্যাপী নাগরিকগণ পায় সে চৈতন্য নিত্যানন্দের চরণ তবে ইচ্ছাময় গৌরচন্দ্র ভগবান সর্বজ্ঞের ঘরে প্রভু করিলা পয়া দেখিয়া প্রভুর তেজ সেই সর্বজান বিনয় সম্ভ্রম করি করিলা প্রণাম প্রভু বলে তুমি সর্বজন ভালো শুনি বলো দেখি অন্য জন্মে কি ছিলাম আমি ভালো বলি সর্বজ্ঞ সুকৃতি চিন্তে মনে জপিতে গোপাল মন্ত্র দেখে সেইখণে শঙ্খ চক্রবদা পদ্ম চতুর্ভুজ শ্যাম শ্রীবৎস কৌস্তুভবক্ষে মহাজ্যোতির ধাম নিশাভাগে প্রভুরে দেখেন বন্দি ঘরে পিতামাতা দেখ এ সম্মুখে স্তুতি করে সেই সেইখানে দেখে পিতা পুত্রে লই কোলে সেই রাত্রে থইলেন আনিয়া গকুলে। পুন দেখে মোহন দ্বিভুজ দিগম্বরে কটিতে কিঙ্কিনী নবনীত দুই করে নিজ ইষ্ট মূর্তি যাহা চিনতে অনুক্ষণ সর্বজ্ঞ দেখে ত্রিভঙ্গিম মুরলী বদন চতুর্দিকে যন্ত্র গীত গায়ে গোপীগণ দেখিয়া অদ্ভুত চক্ষু মেলে সর্বজন গৌরাঙ্গে চাহিয়া পুন পুন করে ধ্যান সর্বজ্ঞ কহে শুন শিবাল গোপাল কেয়াছিল ও সকাল তবে দেখে ধনুর্ধর দুর্বাদল শ্যাম বিরাসনে প্রভুরে দেখয়ে সর্বজন পুন দেখে প্রভুরে প্রলয় জল মাঝে অদ্ভুত বরাহ মূর্তি দন্তে পৃথ্বী সাজে পুনঃ দেখে প্রভুরে নৃসিংহ অবতার মহা উগ্ররূপ ভক্ত বৎসল অপার পুন দেখে তাহারে বামন বামনরূপ বলি বলিয ছলিতে আছেন মায়াকি পুনঃ দেখে মৎস্যরূপে প্রলয়ের জলে করিতে আছেন জলপ্রীড়াকুতুহলে সুকৃতি সর্বজ্ঞ দেখয়ে দেখ প্রভুরে মত হল ধররূপ শ্রীমূসল করে পুন দেখে জগন্নাথ মূর্তি সর্বজান মধ্যে শোভে সুভদ্রা দক্ষিণে বলরাম এই মত ঈশ্বর তত্ত্ব দেখে সর্বজান তথাপি না বুঝে কিছু হেন মায়াতান চিন্ত সর্বজ্ঞ মনে হই বিস্মিত কেন বুঝিয়ে ব্রাহ্মণ মহামন্ত্রিত অথবা দেবতা কোন বিপ্ররূপে অমানসী তেজ দেখি বিপ্রের শরীরে সর্বজ্ঞ করিয়া কিবা কদর্থে আমারে এতে ক চিন্তিতে প্রভু বলিলা হাসিয়া কে আমি কি দেখো কেনে না কহ ভাঙ্গিয়া, সর্বজ্ঞ বলে তুমি চলহ এখনে বিকালে কহিমু মন্ত্র জপি ভালো মনে ভালো ভালো বলি প্রভু হাসিয়া চলিলা তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা শ্রীধরেরে প্রভু বড় প্রসন্ন অন্তরে নানা চলে আইসেন প্রভু তান ঘরে বাক্য হাস শ্রীধরের সঙ্গে দুই চারিদ করি চলে প্রভুর প্রভু দেখি শ্রীধর নমস্কার দিলেন বশিবার পরম সুশান্ত শ্রীধরেরও ব্যবসায় প্রভু বিহর এলো যেন উদ্ধত্তের প্রায় প্রভু বলে শ্রীধর তুমি যে অনুক্ষণ হরি হরই বল তবে দুঃখ কি কারণ লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেন তুমি অন্য অন্নবস্ত্রে দুঃখ পাও কহ দেখি শুনি শ্রীধর বলেন উপবাস তো না করি ছোট হোক বড় হোক বস্ত্র দেখো করি কুহ বলে দেখিলাম গাঠি দশ ঘরে বলো দেখিতেছি খড়গাছি নাই देखो चंडी विषहर पुजिया कना घरे खे शव निया श्रीधर बोल विप्र बोल उत्तम तथापि सवार कल जाए रत्न घरे थाके राजा दिव्य खाए पक्षीगण था देख वृक्षेर उपर कल पुनः सवार समान हो जाए সবে নিজ কর্মভুঞ্জে ঈশ্বর ইচ্ছায় তভু বলে তোমার বিস্তর আছে ধন তাহা তুমি লুকাইয়া কর হ ভোজন তাহা মুই বিদিত করিমু কত দিনে তবে দেখি তুমি লোক ভান্ডি বা কেমনে শ্রীধর বলেন ঘরে চলো পণ্ডিত তোমায় আমায় দ্বন্দ্ব না হয় উচিত প্রভু বলে আমি তোমা না ছাড়িয়া মনে কি আমারে দিবা তাহা বলো এই খনে শ্রীধর বলে নামি খোলা বেচি খাই ইহাতে কি প্রভু বলে যে তোমার পোতা আছে সে থাকুক এখানে পাইব তাহা পাচে এবে কলা মূলা থহ করিবি দিলে আমি কন্দল না করিব তোমা শে মনে ভাবে শ্রীধর বিপ্র বড় কোন দিন আমারে কিলায় খিল মারিলেও ব্রাহ্মণের কি করিতে পারি করি বিনা প্রতিদিন দিবারে ওনারি তথাপিহ বলে ছলে জিল্মণে সে আমার ভাগ্য বটে দিমু প্রতিদিনে চিন্তিয়া শ্রীধর বলে শোনহ গোসাই করি পাতি তোমার কিছুই দায় নাই তোর কলা মূলা খোলা দিমু ভালো মনে তবে আর কন্দল না করো আমার শনি তভু বলে ভালো ভালো আর নাই তবে থোর কলা মুলা ভালো যেন পাই সিধরের খোলায় নিত্য করেন ভোজন সিধরের থর কলা মুলা শ্রী সিধরের গাছে যেই লাউ ধরে চালে তাহা খায় প্রভু দুগ্ধ মুড়ি চের ও ঝালে প্রভু বলে আমারে কি বাসহ শ্রীধর তাহা কহিলেই আমি চলি যাও ওই ঘর শ্রীধর বলেন তুমি বিপ্র বিষ্ণু অংশ প্রভু না জানিলা আমি গোপবংশ তুমি আমা দেখো যেন ব্রাহ্মণ ছাওয়াল আমি আপনারে বাসি যেহেন গোয়াল হাসে শ্রীধর শুনি প্রভুর বচন না চিনিল নিজ প্রভু মায়ারও কারণ প্রভু বলে শ্রীধর তোমারে কহি তত্ত্ব আমা হইতে তোর সব গঙ্গারও মহত্ব শ্রীধর বলে নহে পণ্ডিত নিমাই গঙ্গা করি আও কি তোমার ভয় নাই বয়স বাড়ির লোক কোথায় স্থির হয় তোমার চাপল্য আরও দ্বিগুণ বাড়য়ে এই মতো শ্রীধরের সঙ্গে রঙ্গ করি আইলেন নিজ গৃহে গৌরাঙ্গ শ্রীহরী বিষ্ণুদ্বারে বসিলেন গৌরাঙ্গ সুন্দর চলিলা পড়ুয়া বর্গ যার যথাঘর দেখি প্রভু পৌর্ণমাসী চন্দ্রের উদয় বৃন্দাবন চন্দ্র ভাব হইল হৃদয় অপূর্ব মুরলীর ধনী লাগিলা করিতে আই বই আর কেহ না পায় শুনিতে ত্রিভুবন মোহন মুরলী শুনি আয় আনন্দ মগনে মূর্ছা গেল সেই ঠাই, ঠাইকে চৈতন্য পাই স্থির করি মন অপূর্ব মুরলী ধ্বনি করে নবণ যেখানে বসিয়াছে গৌরাঙ্গ সুন্দর সেই দিকে শুনিলেন বংশী মনোহর অদ্ভুত শুনিয়াই আইলা বাহিরে দেখে পুত্র বসিয়াছে বিষ্ণুর দ্বারে আর নাহি পায়েন সুনীত বংশীনাথ পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ পুত্রে দেখে চন্দ্র মণ্ডল সাক্ষাতে চাহে বিহ আসি বসিয়াই লাগিলা চিন্তিতে কি হেতু নিশ্চয় কিছু না পারে করিতে এই মতো কত ভাগ্যবতী সচিয়াই যত দেখে প্রকাশ তাহার অন্ত নাই কোন দিন নিশাভাগে শচিয়ায় শুনে গীতবাদ্য যন্ত্রবায় কত শত জনে বহুবিধ মুখবাদ্য নৃত্যপদাল যেন মহারাজ ক্রীড়া শুনে নশাল কোনো দিন দেখে সর্ব বাড়ি ঘর দ্বার জ্যোতির্ময় বই কিছু না দেখে নোয়ার কোনো দিন দেখে অতি দিব্য নারীগণ লক্ষী প্রায় সবে হস্তে পদ্মবিভূষণ দেখেবগণ দেখি স্বরূপ বেদে যারে কহে আই যারে সকৃত করেন দৃষ্টিপাতে সেই হয় অধিকারী এসব দেখিতে গৌর সুন্দর বনমালী আছে গুড় রূপে নিজ আনন্দে কৌতূহলী যদপি এতে প্রভু আপনা প্রকাশে তথাপিহ চিনিতে না পারে কোন দাসে কেন সে প্রভু করেন কৌতুকে তেমত ধত্ত আর নাহি নবদ্দ্বীপে যখন যেরূপে লীলা করেন ঈশ্বর সেই সর্বশ্রেষ্ঠ তার নাহ কো শোশ যুদ্ধলীলা প্রতি ইচ্ছা উপজে যখন অস্ত্র শিক্ষাবীর আর নাথাকে তেমন কামলীলা করিতে যখন ইচ্ছা হয় লক্ষ আর বুধ বনিতা সে করে নিজয় ধনবিলাসিতে সে যখন ইচ্ছা হয় প্রজার ঘরেতে হয় নিধি এমন উদ্ধত্ত গৌর সুন্দর এখনে এই প্রভু বিরক্ত ধর্ম লইবে যখন সে বিরক্তি ভক্তি কণা কথা ভুবনে সম্ভবে তাহা ব্যক্ত সর্বজন এই মত ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কর্ম সবে সেবকের হারে সে তাহান ধর্ম একে দিনে প্রভু আইসেন রাজপথে পাঁচ সাত পড়ুয়া প্রভুর চারিভীতে ব্যবহারে রাজযোগ্য বস্ত্র পরিধান অঙ্গে পৃত বস্ত্র শোভে কৃষ্ণেরও সমান অধরে তা কোটি চন্দ্র লোকে বলে মূর্তিমন্ত এই কি মদন লালাটে তিলক উর্ধ্ব পুস্তক করে দৃষ্টিমাত্রে পদ্মনেত্রে সর্বপাপ হরে স্বভাবে চঞ্চল করু আর বর্গ সঙ্গে বাহু দোলাইয়া প্রভু আইসেন পণ্ডিত শ্রীবাস প্রভু দেখি মাত্র তান হইল মহাহাস তানে দেখি প্রভু করিলেন নমস্কার চিরজীবী হও বলে শ্রীবাসৌদার হাসিয়া শ্রীবাস বলে কহ দেখি শুনি কতি চলিয়াছ উদ্ধত্তের চুরামনি। কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোয়াও রাত্রিদিন নিরবধি কেন বা পড়াও পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে সে যদি নহিল তবে বিদ্যায় কি করে এতে কদা ব্যর্থ না গোয়াও কাল পড়িল তো এবে কৃষ্ণ ভজ সকাল হাসি বলে মহাপ্রভু শুনহ পণ্ডিত তোমার কৃপায় সেও হইবে নিশ্চিত এত বলি মহাপ্রভু হাসিয়া চলিলা গঙ্গা তীরে আসি শিষ্য সহিতে মিলিলাম গঙ্গা তীরে বসিলেন শেষ চিনন্দন চতুর্দিকে বেরিয়া বসিলা শিষ্যগণ কটি মুখে সেই শোভা না পারি কহিতে উপমাও তার নাহি দেখি ত্রিজগতে চন্দ্র তারা গণ বা নয় সকলঙ্ক তার কলা ক্ষয় বৃদ্ধি হয় সর্বকাল পরিপূর্ণ এ প্রভুর কলা নিষ্কলঙ্ক উপ বৃহস্পতি উপমাও দিতে নাজুয় দেহ এক পক্ষ দেব গণের অসহায় এ প্রভু সবার পক্ষ সহায় সবার অতএব সে দৃষ্টান্ত না হয়হার কামদেব উপমাবা বা দিবসেহ নয় দেহ চিত্তে জাগিলে চিত্তের ক্ষোভ হয় এ প্রভু জাগিলে চিত্তে সর্ববন্ধ ক্ষয় পরম নির্মল সুপ্রসন্ন চিত্ত হয় এই মতো সকল দৃষ্টান্ত নয় সবে এক উপমা দেখিয়া চিত্তে লয় কালিন্দীর তীরে যেন শ্রীনন্দ গোপবৃন্দ মধ্যে বসি করিলা বিহার সেই গোপবিন্দ লই সেই কৃষ্ণচন্দ্র বুঝি রূপে গঙ্গা তীরে করে রঙ্গ গঙ্গা তীরে যে দেখে প্রভু মুখ সেই পায়তীয় নির্বচনী অসুখ দেখিয়া প্রভুর তেজ অতিবিলক্ষণ গঙ্গা তীরে কানা কানি করে সর্বজন কেহ বলে এত তেজ মানুষের নয় কেহ বলে এ ব্রাহ্মণ বিষ্ণু অংশ হয় কেহ বলে বিপ্র রাজা হইবেক গৌড়ে সেই বুঝি এই কথ নে রাজ চিহ্ন দেখিয়ে সকল এই মতো বলে যার যত বুদ্ধি বল অধ্যাপক প্রতি কটাক্ষ কইয়া ব্যাখ্যা করে প্রভু গঙ্গা সমীপে বসিয়া হয় ব্যাখ্যা নয় করে নয় করে হয় সকল খন্ডিয়া শেষে সকল স্থাপ প্রভু বলে তারে আমি বলি যে পণ্ডিত একবার ব্যাখ্যা করে আমারও সহিত সেই ব্যাখ্যা ব্যাখ্যান করি আর বার আমি ভ্যান শক্তি আছে কার এই মতো ঈশ্বর ব্যঞ্জিন অহংকার সর্বগর্ভচ হয় শুনিয়া সবার কতবা প্রভুর শিষ্য তার অন্ত নাই অতবা মণ্ডলী হই পরে ঠাই ঠাই প্রতিদিন দশ বিষ ব্রাহ্মণ কুমার আসিয়া প্রভুর পায় পরে নমস্কার পণ্ডিত আমরা পরিবাং তোমার স্থানে কিছু জানি হেন কৃপা করিবনে ভালো ভালো হাসি প্রভু বলে নবচন এই মতো প্রতিদিন বারে শিষ্যগণ গঙ্গা তীরে শিষ্য সঙ্গে মণ্ডলি করিয়া বৈকুণ্ঠের চূড়ামণি আছে ন বসিয়া চতুর্দিকে দেখে সব ভাগ্যবন্ত লোক সর্বনবদ্বীপ প্রভু প্রভাবে অশোক শ্রীআনন্দ যে যে ভাগ্যবন্ত দেখিলে কোন জন আছে তার ভাগ্য বলিবে। সে আনন্দ দেখিলে যে সুকৃতিজন, জন তানে দেখিলেও খণ্ডে সংসার ও বন্ধন হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে তথাপি হো এই কৃপা করে গৌরচন্দ্র সে লীলা স্মৃতি মোর হোক জন্ম জন্ম সপার সদে তুমি যথা যথাযথা লীলা কর মুই যেন ভিত্ত হইকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন বৃন্দাবন যুগে গানো। ইতি চৈতন্য ভাগবত আদি খন্ডে শ্রী গৌরাঙ্গশনগর ভবনাদিবর্ণ নাম দ্বাদ